আনাস রজিয়াল্লাহ তালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইস্লাম সর্বাপেক্ষা সুশ্রী সাহসী ও দানশীল ছিলেন মদিনাবাসীগণ একবার ভীত শঙ্কিত হয়ে পড়ল নবী সাল্লাহু আলাইস্লাম ঘোড়ায় চড়ে সবার আগে এগিয়ে গিয়ে বললেন আমরা এটিকে সমুদ্রের মতো পেয়েছি